আয়সা রাজ আন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলিয়া সাল্লাম নিজের সমস্ত কাজে যথাসম্ভব ডান হতে আরম্ভ করা পছন্দ করতেন তাহারা তর্জন মাথা আঁচড়ানো এবং জুতা পরার সময়ও